কীভাবে আমরা আরও ভালো করতে পারি কোলন বহুভাষিক ইন্টারনেটের জন্য প্রেক্ষিত এবং কাজ বিশ্বে এবং অনলাইনে বহুভাষিকতাকে কেন্দ্র করে থাকা বিভিন্ন প্রসঙ্গ অসুবিধা এবং সুযোগগুলিকে বুঝতে ইন্টারনেটের ভাষা পরিস্থিতি বিষয়ক সংক্ষিপ্ত প্রতিবেদনের এই অংশে আমরা আমাদের কন্ট্রিবিউটারদের এবং আমাদের দু সালের ইন্টারনেটের ভাষাগুলির ঔপনিবেশিকতা মুক্তকরণ আলোচনা এর প্রতিবেদন থেকে বিভিন্ন উপলব্ধি একত্রিত করেছি নিজেদেরকে এবং পরস্পরকে চারটি মূল প্রশ্ন জিজ্ঞাসা করলে হয়তো আরও বহুভাষে ইন্টারনেট গড়ে তোলার কল্পনা ও পরিকল্পনার পথ নির্দেশ মিলবে এক ক্ষমতা ও রিসোর্স কার দুই মূল্যবোধ এবং জ্ঞান কার তিন প্রযুক্তি ও মাপকাঠি কার চার কল্পনা এবং নকশা কার ক্ষমতা ও রিসোর্স কার প্রসঙ্গ আমাদের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ এবং মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা উভয়ই এটা স্পষ্ট করে যে অফলাইন ও অনলাইন জগতে ভাষার প্রান্তিকীকরণ শুধুমাত্র কত সংখ্যক মানুষ সেই ভাষায় কথা বলছেন তার উপর নির্ভরশীল নয় আদিবাসী ভাষাগুলিতে বিশ্বব্যাপী ছ হাজারেরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর মানুষ কথা বলেন এরাই বিশ্বের অধিকাংশ জায়গার মূল নিবাসী ছিলেন ঔপনিবেশীকরণ এবং গণহত্যা এদের জনসংখ্যা এবং ভাষা বৈচিত্র্য খর্ব করেছে এশিয়া ও আফ্রিকার মতো ভাষাতাত্ত্বিক দিক দিয়ে সব থেকে বৈচিত্র্যময় মহাদেশগুলিতে লক্ষ লক্ষ মানুষ যে সব সাংকেতিক ও কথ্য ভাষা ব্যবহার করেন সেই প্রভাবশালী ভাষাগুলি অনলাইনে তেমন উপস্থিত নয় কখনো কখনো একেবারেই অনুপস্থিত আমরা যদি বিভিন্ন দেশ ও মহাদেশ জুড়ে অভিবাসীদের কথ্য ভাষাগুলিকে ধরি যেমন বিভিন্ন ধরনের আরবি চা হিন্দি বাংলা পাঞ্জাবি তামিল উর্দু ইন্দোনেশীয় ব্র্যাকেট বাহাসা ইন্দোনেশিয়া ব্র্যাকেট ক্লোজড মালয় সোয়াহিলি হাউসা ইত্যাদি তাহলে কথা স্পষ্ট হয় যে এই ভাষাগুলি নিজেদের অঞ্চলে হয়তো অন্য ভাষার উপর প্রভাব বিস্তার করতে পারে কিন্তু অনলাইনে এগুলি প্রান্তিক ভাষা ডিজিটাল প্রান্তিকীকরণ ও বহিষ্করণের এই রূপগুলি আকস্মিক নয় এগুলি ক্ষমতা ও বিশেষ সুবিধার ঐতিহাসিক ও চলমান কাঠামোর ফলে সৃষ্ট এর দ্বারা এও বোঝায় যে ভাষা পরিকাঠামো নির্মাণে যে সংস্থানগুলি ব্যবহৃত হয় প্রকাশনা থেকে শুরু করে একাডেমিয়া সরকার ও প্রযুক্তি সংস্থাগুলি সবই বিশেষ কিছু অঞ্চল ব্র্যাকেট ইউরোপ ও উত্তর আমেরিকা ব্র্যাকেট ক্লোজড এবং নির্দিষ্ট কয়েকটি ভাষার ব্র্যাকেট ইংরেজি ও অন্যান্য পশ্চিম ইউরোপীয় ভাষা ব্র্যাকেট ক্লোজড পক্ষপাতি এমনকি ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যেও আদিবাসী কৃষ্ণাঙ্গ ও অন্য প্রান্তিক জনগোষ্ঠীগুলি একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তাদের ভাষা সংরক্ষণ করা কঠিন বলে মনে করছে বিশেষ করে ঔপনিবেশিক ও পুঁজিবাদী শক্তিগুলি বর্ণবাদ পিতৃতন্ত্র সমকাম ভীতি এবং স্ল্যাশ অথবা বিদ্দেশ, সক্ষমতাবাদ শ্রেণীবাদ ও বর্ণবাদের মতো বৈষম্য ও নিপীড়নের অন্যান্য পদ্ধতিগুলির জন্ম দেয় এবং সেগুলির সঙ্গে মিশে থাকে এর মানে নির্দিষ্ট কিছু ভাষা প্রাথমিকভাবে ইউরোপীয় ঔপনিবেশিক ভাষাগুলি অনলাইনে সবচেয়ে বেশি লক্ষণীয় তা সে ভাষাগুলিতে বিশ্বের সর্বাধিক সংখ্যক মানুষ কথা বলুন বা না বলুন এর দ্বারা এও বোঝায় যে অন্যান্য আরও প্রান্তিক ভাষাগুলিতে যেসব তথ্য ও জ্ঞান থাকে সেগুলি যারা ব্যবহার ও তৈরি করতে পারে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে অথবা বাকিদের বিকল্প তথ্য তৈরি করতে দেওয়া হয় না উদাহরণ হিসেবে বলা যায় সিংহলি ভাষায় অনলাইনে নারীবাদী কন্টেন্টের অভাব কিংবা বাংলা বা ইন্দোনেশীয় ব্রাকেট বাহাসা ইন্দোনেশিয়া ব্রাকেট ক্লোজড ভাষায় সমকামী ও প্রতিবন্ধী মানুষদের ব্যাপারে ইতিবাচক কন্টেন্টের অভাব যেহেতু আমাদের পরিচিতির কেন্দ্রে থাকে ভাষা সেহেতু আমাদের নিজেদের ভাষায় এবং পরিপূর্ণভাবে নিজেদের বিভিন্ন সত্তার প্রকাশ ঘটাতে না পারাটা এক ধরনের আক্রমণ কিন্তু এইসব প্রান্তিকীকরণের পরিণতি অন্যরকমভাবে হিংসাত্মক যেমনটি উদা জানাচ্ছেন কোট। নারীবাদী মানবাধিকার বান্ধব এবং শ্রদ্ধাশীল ডিজিটাল কন্টেন্টের অভাব অনলাইন স্পেসগুলিকে যেখানে আঞ্চলিক ভাষায় প্রাথমিক ভাব বিনিময় হয় সেগুলিকে নারী সমকামী ও সংখ্যালঘু মানুষদের প্রতিকূল করে তোলে মূলধারার বর্ণনাগুলির বিরোধিতা করবে এমন ডিজিটাল মিডিয়ার সুস্পষ্ট অভাব রয়েছে ফলে তা নেতিবাচক বাঁধাধরা ছকে কলুষিত হয়ে থাকে যা অনলাইনে ঘৃণাত্মক ভাষণ এবং লিঙ্গ ও যৌনভিত্তিক সহিংসতাকে আরও বাড়িয়ে তোলে আনকোট এই ধরনের হিংসা আদিবাসী বর্ণগতভাবে নিপীড়িত এবং ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর দিকে প্রতিবন্ধী ও ভিন্নভাবে সক্ষম মানুষদের দিকে এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের দিকে প্রসারিত হয় একই সময়ে এই সম্প্রদায়গুলি নিজেদের ও তাদের ভাষার বিরুদ্ধে ঘটে চলা বিভিন্ন ধরনের প্রজন্মব্যাপী সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্টারনেটকে ব্যবহার করছে জেফ্রি ও অ্যাশলে কানাডার যুক্তরাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ষাটটি আদিবাসী ভাষাগোষ্ঠী জুড়ে পঁয়ত্রিশটিরও বেশি দেশীয় ভাষার হ্যাশট্যাগ এবং সাতান্নটি কিওয়ার্ডসহ প্রায় তিন টুইট বিশ্লেষণ করেছেন তারা দেখেছেন কানাডা ও বিশ্বের অন্যত্র জুড়ে আদি জনগোষ্ঠীর লোকেরা টুইটারে হ্যাশট্যাগের মধ্য দিয়ে দেশীয় ভাষাগুলির পুনরুজ্জীবন ও সমৃদ্ধি ঘটাতে সক্রিয়ভাবে যোগাযোগ অংশগ্রহণ ও সহযোগিতা করছেন তাদের বক্তব্য অনুযায়ী কোর্ট এমন একটি সামাজিক প্রেক্ষাপটে যেখানে কানাডা জুড়ে দেশীয় ভাষাগুলিকে আত্মিকরণের ঔপনিবেশিক নীতির অধীনে মুছে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে সেখানে টুইটার হ্যাশট্যাগ নেটওয়ার্ক আদি জনগোষ্ঠীর জন্য এক অনন্য এবং অর্থপূর্ণ প্রেক্ষাপট প্রদান করার মধ্য দিয়ে দেশীয় ভাষাগুলি সম্পর্কে জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান জানায় আমাদের গবেষণার অন্তর্গত বিভিন্ন নেটওয়ার্ক জুড়ে ঔপনিবেশিক আত্মিকরণবাদী নীতির অভিঘাত থেকে বেঁচে ওঠা আন্তঃপ্রজন্মের মানুষদের জন্য ভাষা পুনরুদ্ধার ও পুনঃসংযোগের একাধিক উদাহরণ রয়েছে আনকোট কাজ ভাষা পরিকাঠামোকে সাপোর্ট করে এমন বিভিন্ন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা এবং ক্ষমতার কাঠামো ও প্রক্রিয়াগুলি চিনে নিন ভাষা শিক্ষা ও ভাষা প্রোগ্রামিংসহ প্রান্তিক ভাষা ও সম্প্রদায়গুলিতে ক্ষতিপূরণমূলক সংস্থান নিশ্চিত করুন যে সম্প্রদায়গুলি বহুবিধ আন্তঃসম্পর্কযুক্ত নিপীড়ন এবং সহিংসতার শিকার তাদের থেকে এবং তাদের জন্য তাদের পছন্দের ভাষায় ও অবয়বে জ্ঞান ও তথ্যের সৃষ্টি এবং প্রসার ঘটানোর জন্য সংস্থানগুলিকে সক্ষম করুন মূল্যবোধ এবং জ্ঞান কার প্রসঙ্গ ইন্টারনেটের ইতিহাস ও প্রযুক্তিগুলি পাশ্চাত্য জ্ঞানতত্ত্বের দৃষ্টিভঙ্গির বা জানার ও করার উপায়গুলির উপর ভিত্তি করে গঠিত আরও নির্দিষ্টভাবে বলা যায় ইন্টারনেট প্রাথমিকভাবে সাদা চামড়ার ব্র্যাকেট এবং এখন কিছু বাদামী ব্র্যাকেট ক্লোজড চামড়ার বিশেষ সুবিধাভোগী মানুষের নকশা করা ও তাদের দ্বারা পরিচালিত হয়েছে এবং হয়ে চলেছে এর অর্থ ইন্টারনেটের স্থাপত্য ও পরিকাঠামোর একেবারে কেন্দ্রে প্রায়শই যে মূল্যবোধগুলি স্থাপিত সেগুলি প্রযুক্তিগত পরিণামবাদের মূল্যবোধ যেখানে প্রযুক্তিকে সামাজিক পরিবর্তনের একেবারে প্রাথমিক ব্র্যাকেট ও উপকারী ব্র্যাকেট ক্লোজড কারণ হিসেবে দেখা হয় এই মূল্যবোধগুলি ব্যক্তি স্বতন্ত্রতাবাদেরও যেখানে প্রাথমিক কেন্দ্রবিন্দু ও পরিচালক কোনো ব্যক্তি সমষ্টি নয় অধিকন্তু এই দৃষ্টিভঙ্গির মূল রয়েছে এনলাইটেনমেন্টের যুগে গ্লোবাল নর্থকে ঘিরে অষ্টাদশ শতাব্দীতে যৌক্তিকতাভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তির অভিমুখে শুরু হওয়া যাত্রায় আমরা ভুলে যাই অষ্টাদশ শতাব্দীর পূর্বেই গ্লোবাল সাউথে গণিত ও বিজ্ঞান বিকাশ লাভ করেছিল উদাহরণস্বরূপ প্রথম লেখা ও সংখ্যা পদ্ধতি মিসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরান ও ইরাক থেকে এসেছে আরও নির্দিষ্ট করে বলা যায় আমরা ভুলে যাই যে এনলাইটেনমেন্টের রিসোর্সগুলি গ্লোবাল নর্থে বিজ্ঞান ও প্রযুক্তির এই কোট স্বর্ণযুগ আনকোট ছিল গ্লোবাল সাউথে সাম্রাজ্যবাদের যুগ এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ জুড়ে ব্যাপক উপনিবেশ স্থাপন দাসত্ব গণহত্যা এবং সম্পদের আহরণ চলেছিল আধুনিক পুঁজিবাদের নিষ্কাশনী মনোভাবের ভিত্তিও এই সমস্ত ঔপনিবেশিক ইতিহাসের মধ্যে রয়েছে যা টেকনোলজির পুঁজির অংশ হিসেবে আজও চলছে এই প্রক্রিয়াগুলিতে পার্থিব সম্পদের পাশাপাশি যা ধ্বংস হয়েছিল উপেক্ষিত হয়েছিল বা লঘু করে দেওয়া হয়েছিল তা হল জানার করার ও হওয়ার অন্যান্য রূপগুলি অর্থাৎ অপশ্চিমী জ্ঞানতত্ত্ব যথা দেশীয় জ্ঞান বা বিশ্বের স্বল্প সুবিধাভোগী অঞ্চলের মানুষদের জ্ঞান যেমনটা আমরা আগে বলেছি ভাষার ক্ষেত্রে যা কিনা জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এর সবচেয়ে ধ্বংসাত্মক ফল হয়েছিল অপশ্চিম ইউরোপীয় ভাষাগুলির সম্পূর্ণ অবমূল্যায়ন এবং সক্রিয়ভাবে মৌখিক ও অলিখিত ভাষাগুলিকে ধ্বংস অথবা অবহেলা করার মধ্য দিয়ে সুবিধাভোগী ভাষাগুলির সংক্ষিপ্ত পরিসরে লিখিত কন্টেন্টের প্রতি পক্ষপাতিত্ব এখনও প্রকাশনা ও একাডেমিয়ায় আমাদেরকে নির্দিষ্ট এক ধরনের কোটান কোট জ্ঞানের দিকে ঝুঁকতে শেখায় যা তারপর স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণের অন্তর্নিহিত তথ্যাদি ও ডকুমেন্টেশনের উপর প্রভাব ফেলে বা গুগল অনুবাদের মতো স্বয়ংক্রিয় ভাষা পদ্ধতির ওপর প্রভাব ফেলে যেগুলি ইন্টারনেটের পরিকাঠামোর অংশ जेम्ट एना बर्णना करोट जदिव अर्धेको कम भाषार लिखन पद्धति नहीं दीर्घ एक मौखिक ऐतिह्य रक्षा करहेतु जे भाषागुलिर व्यापकभवे स्वीकृत और विस्तृत बर्णमाला रीति रेबे आधिपत्य विस्तार कर ओब पद्धतिगत बहिष्कार के शक्तिशाली करुधुम्र लिखित भाषागुली भविष्य संरक्षण जाएकोट ভাষা হারানোর দিয়ে আমরা যতটা বুঝতে পারি তার চেয়েও বেশি আমরা আমাদের ভবিষ্যৎ হারিয়ে ফেলছি আমরা বিভিন্ন ভাষায় অভিব্যক্তির রূপ এবং সেই ভাষাগুলির অন্তর্নিহিত সমগ্র বিশ্বদর্শন ও জ্ঞান উভয়ই হারাচ্ছি এমন এক সময়ে যখন মানবতা বৈশ্বিক ধ্বংসের দ্বার প্রান্তে তখন আমরা জানি দেশীয় জনগোষ্ঠীগুলি এবং তাদের জ্ঞান আমাদের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণ সংরক্ষণ করছে কথা বলাই বাহুল্য যে ভাষার ক্ষতি জীব ক্ষতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সেই সঙ্গে জড়িত বিশ্বজুড়ে বাস্তুতন্ত্রের ধ্বংসের বিষয়টিও ইন্টারনেট বিভিন্ন ধরনের ভাষা ও জ্ঞানের সংরক্ষণ ও সম্প্রসারণের একটি চমৎকার পরিকাঠামো হয়ে উঠতে পারে কারণ এর সমৃদ্ধ মিডিয়া ফর্মগুলি তথ্য সাংকেতিক ও পাঠ্যের বাইরের শরীরী ভাষাগুলিকে অনুকরণ ওইগুলির প্রতিনিধিত্ব করতে পারে কিন্তু ইন্টারনেটের এই র্যাডিক্যাল প্রতিশ্রুতি যেন আবারও ঔপনিবেশিক পুঁজিবাদী ও পুরুষতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে না ওঠে তা দেখা জরুরি কিভাবে বিভিন্ন সম্প্রদায় তাদের ভাষা ও পরিচয় সংরক্ষণ এবং পুনরুজ্জীবিত করে সেই সঙ্গে তাদের জ্ঞান আপন শর্তে ভাগ করে নেয় উদাহরণস্বরূপ অনেক আদিবাসী জনগোষ্ঠীতে কিছু জ্ঞান থাকে যা পবিত্র এবং প্রকাশ্যে ভাগ করে নেওয়া যায় না এইরকম একটি সম্প্রদায় পরিচালিত কাজ হল পাপারিও যা আউটিয়ারোয়া স্ল্যাশ নিউজিল্যান্ডের টেরিও মাউরি ব্র্যাকেট মাউরি ভাষা ব্র্যাকেট ক্লোজড এর একটি ভাষা শনাক্তকরণের প্রযুক্তি মাউরি জনগোষ্ঠী এই উদ্যোগের প্রযুক্তি ও তথ্য তৈরি করেছে এবং তারাই এটির রক্ষণাবেক্ষণ করে এবং তারা বিশ্বাস করে যে তথ্যের সার্বভৌমত্বের এই রূপটি ভাষার মধ্য দিয়ে ভাগ করে নেওয়া জ্ঞান যাতে মাউরিদের জন্য ও মাউরিদের দ্বারাই ব্যবহৃত হয় তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষণীয় যে মুক্ত উচ্ছ প্রযুক্তির গুরুত্বকে মাথায় রেখেও পাপারীয় দলটি তাদের তথ্যগুলি মুক্ত উচ্চ তথ্য ভাণ্ডারগুলিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ মাউরি জনগোষ্ঠী অধিকাংশ মুক্ত উৎসগোষ্ঠীর সম্পদ ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছে অন্যদিকে মুকুট হল এমন একটি মুক্ত উৎস প্ল্যাটফর্মের উদাহরণ যা আদিবাসী জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে যাতে তারা নিজেদের ভাষার তথ্য নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে কাজ ইন্টারনেটের জন্য ভাষার পরিকাঠামো তৈরি করুন সহযোগিতা করুন এবং ভাগ করে নিন যেগুলি জনসাধারণের কল্যাণের জন্য সমষ্টিগত এবং গোষ্ঠীগত মূল্যবোধকে কেন্দ্রে রেখে গড়ে তোলা হয়েছে এবং যা সার্বভৌমত্ব ও প্রত্যক্ষ রূপের নারীবাদী ও দেশীয় ধারণাকে আশ্রয় দেয় পুঁজিবাদী মালিকানাধীন মানুষের ক্ষেত্রে নিষ্কাশনী মনোভাবাপন্ন ও পরিবেশের পক্ষে ধ্বংসাত্মক এই ধরনের দমনমূলক যে ভাষা প্রযুক্তির পরিকাঠামোগুলি রয়েছে সেগুলির সমালোচনা ও বিরোধিতা জারি রাখুন মনে রাখুন যে বিনামূল্যের ও মুক্ত উৎস ভাষা প্রযুক্তিগুলিকে তাদের নিজেদের আপেক্ষিক সুবিধার দিকে নজর দিতে হবে সেই সঙ্গে প্রান্তিক সম্প্রদায়গুলি যেভাবে কোটানকোট মুক্ত কথাটির নিজস্ব সংজ্ঞা নির্দিষ্ট করে এবং যা তারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চায় তাকে সম্মান করতে হবে প্রযুক্তি ও মাপকাঠি কার প্রসঙ্গ প্রযুক্তিশিল্প বর্তমান বিশ্বের অধিকাংশ ভাষার প্রতিনিধিত্ব এবং সাপোর্টের অভাবের জন্য পুরোপুরি দায়ী নয় কিন্তু গ্লোবাল নর্থের প্রযুক্তিগুলি ভাষাভিত্তিক অসাম্য ও ডিজিটাল ঔপনিবেশীকরণ বজায় রাখা ও বাড়িয়ে তোলার পেছনে দায়ী বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি যারা আমাদের ব্যবহৃত অধিকাংশ ডিজিটাল প্ল্যাটফর্ম যন্ত্রপাতি হার্ডওয়্যার ও সফটওয়্যারের নকশা প্রস্তুত করে ও সেগুলি তৈরিও করে তারা সত্যিকারের বহুভাষী ইন্টারনেট তৈরির প্রয়োজনকে উপেক্ষা করতে পারে কারণ তারা আমাদের সাত হাজার কথ্য ভাষার অধিকাংশকে ইন্টারনেটের পরিকাঠামোর প্রয়োজনীয় অংশ হিসেবে দেখে না বা বিবেচনা করে না সর্বোপরি তারা জানে যে তাদেরকে ভাষা সাপোর্ট তখনই যোগান দিতে হবে যখন সেটা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবে হয় ইউরোপীয় ঔপনিবেশিক ভাষার জন্য না হয় যাকে তারা বলে কোট উদীয়মান বাজার আনকোট তার অন্তর্গত ভাষাগুলিতে প্রকৃতপক্ষে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাবশালী ভাষাগুলি প্রযুক্তির বড় বড় প্ল্যাটফর্মগুলিতে উন্নততর ভাষা সাপোর্ট পেতে শুরু করেছে কারণ ভাষাগুলি ক্রমেই এই প্রতিষ্ঠানগুলির বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে একই সময়ে ইন্টারনেটে সবচেয়ে বিস্তৃত কিছু ভাষা প্রযুক্তি এই সংস্থাগুলির হাতেই তৈরি ও নিয়ন্ত্রিত হয় কারণ তাদের সেই সম্পদ ও ক্ষমতা রয়েছে এক্ষেত্রে উইকিপিডিয়া একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম কারণ এটি মুক্ত উৎসের এবং সারা বিশ্ব থেকে স্বেচ্ছাসেবকেরা একে সমৃদ্ধ করছেন সাধারণভাবে মালিকানাধীন এবং মুনাফাচালিত উদ্যোগগুলিতে বিভিন্ন প্রান্তিক ভাষায় গভীর ও সূক্ষ্ম কন্টেন্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলে না তার যেটা খারাপ এইসব সংস্থাগুলি বর্তমানে যেসব ভাষা প্রযুক্তি তৈরি করে সেগুলি বড়মাপের স্বয়ংক্রিয় পদ্ধতি যা যে কোনো ধরনের উৎস থেকে পাওয়া বিপুল পরিমাণ ভাষা সংক্রান্ত তথ্যের উপর নির্ভরশীল এমনকি এর উৎস হিংসা ও ঘৃণাপূর্ণ ভাষণ বা প্রান্তিক গোষ্ঠীগুলির বিরুদ্ধে লেখাও হতে পারে জেফ্রি ও অ্যাশলের বর্ণনা অনুযায়ী কোট অধিকাংশ শিক্ষামূলক নেটওয়ার্ক ও বেঁচে যাওয়া দেশীয় ভাষা জুড়ে টুইটারের সংস্থানে বর্ণবাদ বা রেসিজমকে একটি মুখ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও নির্দিষ্ট করে বিভিন্ন পদ্ধতিতে উত্তেজক লেখা ও মাল্টিমিডিয়া কন্টেন্ট দ্বারা এই নেটওয়ার্কগুলিকে সক্রিয়ভাবে আক্রমণ করা হয় যার মধ্যে থাকে ঘৃণাত্মক বক্তব্য তৈরি করা এই বক্তব্য বিভিন্ন ধরনের ব্যবহারকারী দ্বারা তৈরি হয় যার মধ্যে আসল মানুষ যেমন থাকে তেমনই থাকে স্বয়ংক্রিয় ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলি ভুয়ো তথ্য ছড়ানোর ক্ষেত্রে একই ধরনের পদ্ধতি অনুসরণ করে এবং প্রায়শই তাদের সামগ্রিক বিশ্লেষণ ও কন্টেন্ট তৈরির প্রতিফলন পাওয়া যায় অর্থহীন লেখা প্রচারের মধ্যে আনকোট যদি কোনো সংস্থা তাদের স্থানীয় ভাষায় অভিজ্ঞতা ও প্রেক্ষাপট জানা না থাকার ফলাফল সম্পর্কে উদাসীন হয় তাহলে তা অপরিমীয় ক্ষতি এবং সক্রিয় সহিংসতার রূপ নিতে পারে মায়ানমারে যেখানে ফেসবুকি ব্র্যাকেট বা মেটা ব্র্যাকেট ক্লোজড মূলত ইন্টারনেট সেখানে ফেসবুক বর্মী ভাষার একটি দল গঠন করার কয়েক বছর আগে থেকে অ্যাক্টিভিস্টরা ঘৃণাত্মক বক্তব্য সম্পর্কে সতর্ক করেছিলেন দু সালে ফেসবুকে চারজন বর্মীভাষী ছিলেন যারা মায়ানমারে তিয়াত্তর লক্ষ সক্রিয় ব্যবহারকারীর কন্টেন্ট মূল্যায়নের দায়িত্বে ছিলেন ভাষা ও পরিপ্রেক্ষিতের প্রতি এই ঔদাসীনের ফলশ্রুতি কী হল এর অর্থ হলো জাতিসংঘ খুঁজে পেয়েছে যে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর ঘটে যাওয়া গণহত্যার অংশ ছিল ফেসবুক এবং মায়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতে একটি মামলার কেন্দ্রে রয়েছে এই সংস্থাটি একই রকমভাবে ভারত ফেসবুকের বৃহত্তম বাজার হওয়া সত্ত্বেও এবং বিশ্বের সর্বাধিক কথ্য ভাষাগুলির বেশ কয়েকটি এখানে থাকা সত্ত্বেও মুসলমান দলিত এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায়গুলির বিরুদ্ধে ভারতে ঘৃণাত্মক বক্তব্য অতি সামান্য সক্রিয় পরিমার্জনাসহ জারি রয়েছে আসলে সংস্থাটি কোট বৈশ্বিক রেমিট স্ল্যাশ ভাষা পরিধি আনকোট এর চুরাশি শতাংশ অর্থই খরচ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভুল তথ্যের পেছনে যেখানে এদের সমগ্র ব্যবহারকারীর দশ শতাংশেরও কম বাস করেন বাদবাকি ১৬ শতাংশ পড়ে থাকে বাকি বিশ্বের জন্য প্রযুক্তি সংস্থাগুলিকে বুঝতে হবে যে আমাদের ভাষা প্রযুক্তিগুলি গড়ে তুলতে প্রয়োজন সম্পদের বিস্তৃতি ও গভীরতা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রয়োজন নিরাপদ বহুভাষী ডিজিটাল অভিজ্ঞতার প্রতিশ্রুতি আমাদের কন্ট্রিবিউটাররা এই রকম অভিজ্ঞতার নির্মাণে প্রয়োজন প্রতিকূলতা ও সুযোগের পরিসরের কথা বলেন আরও নির্দিষ্ট করে পরিকাঠামোর অভাব ব্র্যাকেট ইন্টারনেটে প্রবেশ করা থেকে শুরু করে কার্যকরী যন্ত্র অবধি ব্র্যাকেট ক্লোজ এবং সব ভাষার জন্য সহায়ক প্রযুক্তির অভাব প্রান্তিক ভাষাগুলির ডিজিটাল ব্যবহারকে क्लानिकर कठिन धीर एवं उदाहरण दिखाई प्राषारण प्रोलर घटना डाल्ड मालावईते सम्प्रदायर पक्षे निजे भाषा सहजे जोजर इंटरनेट व्यवहार कर क्षमता और डिवाइस थका कतलता नहीं कथा কুড়ি জন চিন্দালি ভাষার সাক্ষাৎকার নিয়েছেন যাদের মধ্যে জন পড়ুয়া এবং বাকি দশজন ছিলেন প্রবীণ মানুষ এই কুড়িজনের মধ্যে মাত্র জনের স্মার্টফোন বা ফিচার ফোন ছিল এবং জনের কাছে কোনো ডিভাইস ছিল না এই কুড়িজনের মধ্যে মাত্র জনের ল্যাপটপ ছিল তারা সকলেই পড়ুয়া ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কেবলমাত্র কলেজ পড়ুয়াদের কাছে কলেজের মাধ্যমে অথবা ব্যক্তিগত ডেটা প্ল্যান ছিল অনলাইন হলে বিশ্বের বেশিরভাগ মানুষই তাদের নিজেদের ভাষায় কিবোর্ড ব্যবহার করতে পারেন না অধিকাংশ সম্প্রদায়কেই এমন কিবোর্ড ব্যবহার করে কাজ ছাড়তে হয় যা প্রাথমিকভাবে ইউরোপীয় ভাষাগুলির জন্য বানানো হয়েছিল সেখানে তাদের নিজেদের ভাষা থেকে অক্ষর পেস্ট করতে হয় এটা ফোনের ছোট্ট কিবোর্ডের ক্ষেত্রে একেবারেই অসম্ভব প্রাথমিকভাবে যেসব ভাষা মৌখিক এবং যেগুলির কোনো মান্য লিখন পদ্ধতি নেই তাদের ক্ষেত্রে এটা আরও বেশি কঠিন যেমনটা অ্যানা তার ভাষা সম্পর্কে বলছেন কোট আমাদের ভাষার ধ্বনি ও স্বর উপস্থাপন করার জন্য কিবোর্ডে সঠিক জ্যাপোটেক চিহ্ন নেই ল্যাটিনের মতো আদিবাসী ভাষাগুলি লেখার একটি প্রমিত রীতি তৈরি করার লক্ষ্যে ঐক্যমত্বে পৌঁছনোর জন্য বহু বছর ধরে আলাপ আলোচনা চলছে এমন একটি লিখন পদ্ধতি যা পশ্চিমের দ্বারা কতকটা চাপিয়ে দেওয়া প্রভাবিত এবং একই সঙ্গে সেই ভাষাভাষীদের একটি অংশের প্রয়োজনীয় ও তাদের দ্বারা গৃহীত আনকোড আরেন্টের মতো ভাষাগুলির ক্ষেত্রে এটা আরও কঠিন যেগুলিতে স্বর ও অঙ্গভঙ্গি বা সংকেত একত্রিত হয় জোয়েল ও ক্যাডি ইন্ডিজেমোজি প্রকল্পের মাধ্যমে এমনটাই বলেছেন আমাদের আপনি যদি এমন কোনো গোষ্ঠীর মানুষ হন এই বিশ্বে যিনি নিজেকে অনিরাপদ ও অসুরক্ষিত মনে করেন এবং ইন্টারনেট আপনার ভাষায় পরিকল্পিত না হয় তাহলে আপনার পক্ষে নিজের ও নিজের গোষ্ঠীকে সঙ্গে নিয়ে সহজে দৃশ্যমান প্রাসঙ্গিক এবং জরুরি কন্টেন্ট তৈরি করা পাসকা বাহাসা ইন্দোনেশিয়া ভাষায় এল জি প্লাস কন্টেন্টের উপর কাজ করতে গিয়ে তাদের নিবন্ধে বলছেন কোট। ইন্দোনেশিয়ার বহু এল জিবিটি প্লাস সম্প্রদায়ের মানুষ এখনও কোনো একটি ওয়েবসাইটের প্রযুক্তিগত দিকগুলি সম্পর্কে অবহিত নন সেই সঙ্গে কোন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সে সম্পর্কে পর্যাপ্ত ধারণাও তাদের নেই আনকোট গ্লোবাল নর্থের সুবিধাপ্রাপ্ত অঞ্চলের প্রান্তিক সম্প্রদায়গুলিও তাদের নিজেদের ভাষায় জীবন নিশ্চয়কারী ও জীবন রক্ষাকারী কন্টেন্ট না থাকার সমস্যাটির মুখোমুখি হয় जेफरि और अशले व्याख्या कोट मूल समस्यागल एक हल डट डट बर्तमान कानाडार प्रेक्षापटे देश भाषागलि अनुबा जो प्रजुक्ति रीमता हालकोमिनम स्खोमिश लाइवानसैन और क्रीयर मत देश भाषागुली के टुईटारे अनुबाद प्रजुक्ति जार्मान एस्टोनियन फिनीो भेतनियो एवं फरासी भाषा भेबे भूल আনকোট সব মিলিয়ে উদা জানাচ্ছেন কোট উপযুক্ত সরঞ্জামের অভাব এবং যে সরঞ্জামগুলি আছে সেগুলির জটিলতার কারণে আঞ্চলিক ভাষায় ডিজিটাল কন্টেন্ট তৈরি করাটা একটা চ্যালেঞ্জ হিসেবেই থেকে যায় আঞ্চলিক ভাষায় কন্টেন্ট তৈরি করতে বিশেষ সরঞ্জাম ও দক্ষতা প্রয়োজন হয় আঞ্চলিক ভাষায় প্রগতিশীল বিষয়বস্তুর অভাব দেখা যাওয়ার নেপথ্যে এই সমস্যাটি কাজ করছে আনকোট ভাষা প্রযুক্তি বেশিরভাগ সময়ই সাম্য এবং নিরাপত্তার চেয়ে লাভকে অগ্রাধিকার দিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া পদ্ধতিতে গড়ে তোলা হয়েছে ক্লডিয়া অধিকাংশ প্রযুক্তি সংস্থার এই অভিমুখকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যখন তিনি বলছেন কোট বড় বড় সংস্থাগুলি ব্র্যাকেটের মধ্যে এই মিডিয়া ও প্রযুক্তি ব্যবস্থাকে উপর থেকে নিচের দিকে চাপিয়ে দেয় সেখানে ওই ভাষাভাষী সম্প্রদায়ের কোনো অংশগ্রহণ থাকে না এই ক্ষেত্রে অনুগ্রহ করার একটা মানসিকতাও লক্ষ্য করা যায় যেহেতু খুব কম আছে তাই যা কিছু দেওয়া হচ্ছে তাই ভালো এবং তাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানাতে হবে প্রায়শই সংস্থাগুলি সংখ্যালঘু ভাষাভাষীদের আসল প্রয়োজন চাহিদা এবং প্রত্যাশাগুলিকে বিবেচনায় না এনে চটজলদি সমাধান পেশ করে যেন এটা ধরেই নেওয়া হয় যেই ভাষাভাষীদের যে পণ্য বা সুযোগই দেওয়া হোক তার জন্য তাদের কৃতজ্ঞ থাকা উচিত তাতে যদি সেগুলো আসলে আকর্ষণীয় বা তাদের জীবনযাপনের ক্ষেত্রে প্রাসঙ্গিক নাও হয় তবু। এই আচরণের উল্লেখযোগ্য ব্যতিক্রম ভ্যান এশ ও তার সহযোগীরা ব্র্যাকেট দু হাজার দেখিয়েছেন তারা অকৃত্রিম ভাষা প্রক্রিয়াকরণের অ্যাপ্লিকেশনগুলি গড়ে তোলার পরিকল্পনার সময় সেই ভাষাভাষীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনের ওপর বারংবার জোর দিয়েছেন আনকোট এই পদ্ধতিটি যে প্রেক্ষাপটে প্রান্তিক ভাষা সম্প্রদায়ের মানুষজন থাকেন এবং তাদের ভাষাগুলিকে সূক্ষ্ম ও সমৃদ্ধ উপায়ে অনলাইনে তুলে ধরতে নকশার যে তারতম্য দরকার সেগুলি প্রায় বুঝতেই পারে না যখন এমনা সুদানের গামিলের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন তিনি সুদানীয় আরবি ভাষায় বলছিলেন কোট সুদান এমন একটি দেশ যেখানে অজস্র উপজাতি রয়েছে সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্য ও রীতিনীতি অতএব উত্তর সুদান আরবি উপভাষায় কথা বলে ব্র্যাকেট আমি নিজে যা ব্যবহার করছি ব্র্যাকেট ক্লোজ এবং সেটা অবশ্যই ঔপনিবেশিকতার কারণে আবার পূর্ব ও পশ্চিম অংশের জনজাতিরা অন্য একটি আঞ্চলিক ভাষায় কথা বলেন যা কেবলমাত্র তারাই বলতে ও বুঝতে পারেন উত্তর অংশের লোকেদের পক্ষে এটি বুঝতে পারা লোকের সংখ্যা খুবই কম যদি না সে ওখানে গিয়ে থাকে এবং তাদের সঙ্গে কথোপকথন চালিয়ে থাকে আমাদের ভাষার উৎপত্তি কুশিটিক ভাষা থেকে কুশিটিক এবং নুবিয়ান সভ্যতা আমাদের পূর্বসূত্র যখন উঁচু বাঁধ ডুবে গেল আমরাও আমাদের কুশিটিক সত্তা হারিয়ে ফেললাম আমরা এমন কোনো অভিধান পাইনি যার সাহায্যে ভাষাটি পুনরুদ্ধার করে षाय अनुबादा जाए अवश्य नुबियान भाषा परिचित एवं अनुदित नुबियान भाषा एमक ओआे एर मोबाइल फोने मोबाइल सेंगसर से एक भाषा हिंदी रहा है पूर्व और पश्चिम अंश भाषागुली लिखित भाषा नए ब्राकेट बात लेखा ठीक जाना खोज निशे आर ते कथा बोली आफ्रिकान এবং আরবি ভাষী কিন্তু আরব নই আনকোট এই সাক্ষাৎকারগুলি এমনাকে একথা বলতে প্ররোচিত করেছিল কোট ওয়েবের তার সমস্ত ব্যবহারকারীদের প্রয়োজন যারা লেখেন এবং যারা লেখেন না সকলকেই যা পরিবর্তন কঠোরভাবে ব্যবহারকারীরই দায়িত্ব নয় যে সংস্থাগুলি সফটওয়্যার নকশা করে ও সেগুলির বিকাশ ঘটায় তাদেরকেও অতি অবশ্যই ওয়েবের ভবিষ্যৎ রূপের দায়িত্ব নিতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সকলেই অন্তর্ভুক্তির কথা বলছেন বর্ণবাদ বৈষম্য ও উপনিবেশবাদের অন্যান্য রূপগুলির বিরুদ্ধে লড়াই করার কথা বলছেন যাই হোক ওয়েবে পরিবর্তন আনতে গেলে কর্পোরেশনগুলির আলোচনা করা উচিত যে তারা কিভাবে বহিষ্করণকে স্থায়ী করবে ওয়েব পরিকল্পক ওয়েব প্রযুক্তির ইঞ্জিনিয়ার প্রযুক্তি সংস্থাগুলির মালিক এদেরকেও তাদের সফটওয়্যার সমস্ত ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে আনকোড যে উপায়ে বহিষ্করণের বিভিন্ন রূপকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করা যায় তা হল এটা মেনে নেওয়া যে ডিজিটাল প্রযুক্তির মূল ভিত্তি কোড মুখ্যত ইংরেজিতে অন্যান্য ভাষার উপর ভিত্তি করে খুব কম প্রোগ্রামিং ভাষা রয়েছে যার মানে কোনো ভাষায় কোড তৈরি করতে গেলে প্রযুক্তিবিদদের নিজেদেরকে ইংরেজি খুব ভালোভাবে জানতে হবে এই প্রবণতা ভাঙার চেষ্টা করা কয়েকটি উদাহরণের একটি হল আরবি অন্নয় ও চারুলিপির উপর ভিত্তি করে তৈরি প্রোগ্রামিং ভাষা কোয়াল যা সাধারণভাবে প্রযুক্তি শিল্পকে বুঝতে হবে কিভাবে ভাষার সুবিধা প্রত্যেক প্রযুক্তি এবং অধিকাংশ প্রযুক্তিবিদদের মধ্যে এনকোড করা থাকে জেফরি ও অ্যাশলের কথা অনুযায়ী কোট। আমাদের গবেষণা স্পষ্ট করে যে ইন্টারনেটে দেশীয় ভাষার উত্তরণের মূল অতি অবশ্যই ইন্টারনেটের প্রযুক্তির সমালোচনামূলক বিশ্লেষণের মধ্যে নিহিত থাকতে হবে পাশাপাশি এর ব্যবহারকে ঘিরে যে সামাজিক প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলিকেও এর সাথে জুড়তে হবে কাজ কথা স্বীকার করুন যে ভাষার কথকদের নকশা করা ও তৈরি করা বহুভাষিক প্রযুক্তি ও কন্টেন্ট একটি মৌলিক মানবাধিকার যা প্রযুক্তি ও মানব সংস্থাগুলির অগ্রাধিকারের সঙ্গে দেখা উচিত এবং এতে ইউনেস্কোর মতো বিশ্বব্যাপী সংস্থাগুলির সমর্থন প্রয়োজন সম্প্রদায়গুলির নেতৃত্বে এমন একটি ভাষা পরিকাঠামো গড়ে তুলুন যা বিশ্বাস ও সম্মানের সঙ্গে প্রযুক্তি সংস্থা এবং অন্য প্রতিষ্ঠানগুলির অংশীদারিত্বে কাজ করবে সম্প্রদায়গুলির সম্মতি ও নীতিকে কেন্দ্রে রেখে তবেই ভাষা সম্পর্কিত তথ্য ও প্রযুক্তি তৈরি করুন যাতে তারা কি এবং কিভাবে ভাগ করে নেবে তার উপর ভাষা সম্প্রদায়গুলির নিয়ন্ত্রণ ও সুরক্ষা থাকে বিশেষ করে সেই প্রান্তিক সম্প্রদায়গুলির জন্য যারা নিপীড়ন ও বৈষম্যের নানা সম্মিলিত ব্যবস্থার শিকার নকশা ও কল্পনা কার আমাদের ভাগ করে নেওয়া বিভিন্ন পরিসংখ্যান ও বিবরণ থেকে আমরা জানি যে অর্থপূর্ণ এবং কার্যকরী ভাষা প্রযুক্তি একমাত্র তখনই সম্ভব যখন আমরা কোনো ভাষা সম্প্রদায়ের চাহিদা নকশা ও কল্পনাকে এর কেন্দ্রে রাখি প্রান্তিক ভাষাগুলির বিকাশ ও সম্প্রসারণ তখনই হবে যখন বিশ্বের মাইনরিটাইজড মেজরিটিরা প্রযুক্তি নির্মাণের অংশ হবে আমাদের কন্ট্রিবিউটররা এটি নিশ্চিত করার জন্য বিভিন্ন উপায় গ্রহণের পরামর্শ দেন যার মধ্যে আছে যুক্তি কোম্পানিগুলির তরফে প্রান্তিক ভাষা সম্প্রদায়ের মধ্যে থেকে প্রযুক্তিবিদ ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়োগ করা সেই সঙ্গে এই কাজে সম্প্রদায়গুলিকে দায়িত্বের সঙ্গে যুক্ত করা তারা কোনো একটি একক সূত্রগত পদ্ধতির পরিবর্তে ভাষার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কাঠামো এবং পদ্ধতিগুলির বহুত্বের সুপারিশ করেন ক্লডিয়া যেমনটা বলেছেন কোট সংখ্যালঘু ভাষাভাষীদের চট সমাধান প্রয়োজন নেই তাদের নির্দিষ্ট প্রয়োজন ও চাহিদাগুলির কথা শুনতে হবে এবং সেই চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য প্রস্তুত করতে হবে বিভিন্ন সংখ্যালঘু ভাষার সমাজ ভাষাতাত্ত্বিক প্রেক্ষাপট অনেকটাই অন্যরকম হতে পারে ফলে তার সমাধানগুলিও সেরকমই হতে হবে আনকোট আমাদের কন্ট্রিবিউটররাও তাদের কাছে উপলব্ধ প্রযুক্তি ব্যবহার করে তাদের ভাষা সংরক্ষণ और सम्प्रसारणर तर निजे सम्प्रदायर दायित्व और करतब्य क्या ईशान बोल कोट एर और दृष्टि प्रतिबंधी मानुष हिस्से मैंने निजे आर्थ सामिक सांस्कृतिक सम्पदगल के व्यवहार कर निजे अभिज्ञता आकांक्षा और दाबी निजेके प्रकाश करते हैं इंटरनेट के प्रकृत अर्थे इनक्लूसिव और एक्सेबल करोलार दायित्व अर्थात ইন্টারনেট ব্যবহারকারীদেরই নিতে হবে এনা বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে কিভাবে যে প্ল্যাটফর্মগুলি লেখার ওপর নির্ভর করে সেগুলির চেয়ে যেগুলিতে মৌখিক এবং দৃশ্য বেশি ভালো সেগুলি তাদের সম্প্রদায়ের লোকেরা বেশি ব্যবহার করেন কোট আজকের দিনে দাঁড়িয়ে জ্যাপোটেক ভাষা ক্ষেত্রে সাইবার স্পেসে লিখিত ভাষার চেয়ে মৌখিকতা বেশি ব্যবহৃত হয় ইউটিউব फेसबुक ह्वाट्सैप इन्स्टाग्राम मत सामिक प्लैटर्मगि मौखिक भाषार उपलब्ध और बंधुतपूर्ण रिसोर्स यमगल व्यवहारकारी बार्ता के समृद्ध करवि भिडिओ दिए गड़ा कन्टेंट आपलोड करार अनुमति दे रकम लेखालेखिर कठोरतार बदले जे भाव व्यवहारकारी बार्ता दीते चान से भाव यह निर्दिष्ट प्लैटफर्मगल বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে এবং আদিবাসী জনগোষ্ঠীগুলিও এগুলি ব্যবহার করেন সিয়রা জ্যাপোটেক সম্প্রদায়ের ক্ষেত্রে অধিকাংশ ব্যবহারকারী ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হন যেখানে তারা ঐতিহ্যবাহী উৎসব নৃত্য সঙ্গীত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বর্ণনা এবং অভিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য নানারকম ঘোষণা সম্প্রচার করেন কোভিড উনিশের আগেই তাদের অভিবাসী পরিবারগুলির জন্য শোক পালনে ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল কারণ অন্ত্যেষ্টি এবং আচারগুলি এর মাধ্যমে সম্প্রচারিত হতো এই একই প্ল্যাটফর্ম কিছু জ্যাপোটেক সম্প্রদায় রেডিও প্রোগ্রামিং পুনঃ সম্প্রচারের কাজে ব্যবহার করে যা গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে ব্যবহৃত রেডিওর মতো অ্যানালগ যোগাযোগ মাধ্যমের সঙ্গে ইন্টারনেটের মতো সর্বজনীন सर्व्यापी स्पेसर मध्य सेतु बंधन घटाय जा रहा भाषार लिखित रूपगल व्यवहार करते हशटैग तीखते और छड़िए दीते संगे अन्य सम्प्रदाय अनुप्राणित करते डिजिटल माध्यम संयुक्त थार चमत्कार उपाय उठे जेफरी और अशले जेमटा जाना कोट এমন একটি সামাজিক প্রেক্ষাপট যেখানে আত্মিকরণের ঔপনিবেশিক নীতির প্রভাবে কানাডা জুড়ে দেশীয় ভাষাগুলিকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে সেখানে টুইটারের হ্যাশট্যাগ নেটওয়ার্কগুলি আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের তাদের ভাষা সম্পর্কিত জ্ঞান ভাগ করে নেওয়ার অনন্য ও অর্থপূর্ণ পরিসর প্রদান করেছে ডট ডট উদাহরণস্বরূপ গুইচিন ভাষা শিক্ষার্থীদের একটি হ্যাশট্যাগ নেটওয়ার্ক ওজিবয়ে শিক্ষার্থীদের তাদের নিজস্ব হ্যাশট্যাগ নেটওয়ার্ক তৈরি করতে অনুপ্রাণিত করেছে একই রকমভাবে টুইটারে ক্রি ভাষার একটি নেটওয়ার্ক হালকমিনাম ভাষা শিক্ষার্থীদের তাদের নিজস্ব টুইটার ভিত্তিক কোট আজকের শব্দ আনকোট চালু করতে অনুপ্রাণিত করেছে প্রান্তিক সম্প্রদায়গুলির হাতে এইসব মালিকানাধীন প্ল্যাটফর্মগুলির বিস্তৃত ও সৃজনশীল ব্যবহার এটি প্রযুক্তি সংস্থাগুলির ক্ষেত্রে তাদের বিরুদ্ধে না গিয়ে তাদের সঙ্গে কাজ করার পক্ষে একটি তাৎপর্যপূর্ণ কারণ একই সঙ্গে ক্লডিয়া সতর্ক করছেন যে প্রান্তিক জনগোষ্ঠীগুলির ভাষা আন্দোলন কর্মীদের আরও অবগত হতে হবে ও পরস্পরের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে যাতে তারা এই প্রক্রিয়ায় শক্তি ও সম্পদ না হারায় কোট প্রশংসনীয় হলেও এই সব ব্র্যাকেট আন্দোলন কর্মীদের ব্র্যাকেট ক্লোজ উদ্যোগগুলি সমন্বয়হীনতা কম পরিকল্পনা এবং এমনকি অপেক্ষাকৃত কম খুঁজে পাওয়ার সমস্যায় ভোগে এর ফলে যাদের রিসোর্স সীমিত সেই সব সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সমস্যা তৈরি হয় অসফল প্রচেষ্টার পুনরাবৃত্তি উভয় ক্ষেত্রেই মূল সমস্যা হল ইতোমধ্যেই যা উপলব্ধ এবং যা প্রয়োজন সেসব বিষয়ে জ্ঞানের স্বল্পতা সংখ্যালঘু ভাষার ক্ষেত্রে ভাষা প্রযুক্তিকে ঔপনিবেশীকরণের বাইরে বের করে আনতে গেলে ডিজিটাল মাধ্যমে সংখ্যালঘু ভাষাগুলি কি পরিমাণে ব্যবহৃত কত ঘন ঘন ব্যবহার হচ্ছে এবং কি উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে এসবের আরও স্পষ্ট একটা ছবি পাওয়া জরুরি যখন ব্র্যাকেটে যদি সংখ্যালঘু ভাষাভাষীরা নিজেদের ভাষা ব্যবহার করতে যায় তখন তারা কি কি বাধার মুখোমুখি হয় তাদের কি প্রযুক্তিগত সমস্যা হয় তারা কি কোনো স্বতঃ প্রবৃত্ত প্যারানোইয়ার ফলে আটকে আছে যেহেতু কোনো সংখ্যালঘু ভাষায় লেখা মানে একরকমভাবে বাইরের বিশ্বের সামনে উন্মোচিত হয়ে যাওয়া ফলে তারা কি উপহাস বা কলঙ্কের ভয়ে এসব করা থেকে বিরত থাকে একই রকমভাবে ডিজিটাল সুযোগ সুবিধার বিষয়ে সংখ্যালঘু ভাষাভাষীদের আকাঙ্ক্ষা নিয়ে খুব কমই জানা যায় তারা কি চায় বা প্রত্যাশা করে এইসব বিষয়ে জানাও সমানভাবে জরুরি আনকোট বর্তমান প্রতিবেদনটি এই সমস্ত প্রতিকূলতা এবং তা কাটিয়ে ওঠার উপায় সম্পর্কে বোঝার একটি পদক্ষেপ বিভিন্ন ভাষার জন্য একই জিনিস বারবার করে করলে কোনো কাজ হবে না উদাহরণ হিসেবে বলা যায় ইংরেজিতে একটা অ্যাপ তৈরি করে যদি ভেবে নেওয়া হয় ইন্দোনেশীয় ব্র্যাকেট বাহাসা ইন্দোনেশিয়া ব্র্যাকেট ক্লোজড ভাষার ক্ষেত্রেও সেটা একই রকম যুক্তি যুক্তিসঙ্গতভাবে কাজ করবে তাহলে তা গভীর সমস্যাজনক ইন্টারনেটকে আরও উন্নত করে তোলার অর্থ হল মানুষের মধ্যে ক্ষমতার গতি পরিবর্তন করা কেবলমাত্র প্রযুক্তিগত সমস্যার সমাধান করা নয় এবং ইন্টারনেটে বহুভাষিকতা হল একগুচ্ছ জটিল সামাজিক প্রযুক্তিগত এবং রাজনৈতিক সমস্যা ইন্টারনেট প্রযুক্তিগুলি নয় আমাদের ভাষা সম্প্রদায়গুলির চাহিদাকে প্রথমে রাখতে হবে এইভাবে ভাষা প্রযুক্তি আরও ফলপ্রদ ও কার্যকরী হয়ে উঠবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমরা জানি যে যাদেরকে আমরা বিশ্বের কোট মাইনরিটাইজড মেজরিটি আনকোট বলি তাদের পরিকল্পনা এবং কল্পনাই আমাদের ভাষা পরিকাঠামোকে আরও ভালোভাবে পরিবর্তন করবে কোট ইন্ডিজে মজি মধ্য অস্ট্রেলিয়ায় নতুন সংযোগ ও দ্রুত প্রযুক্তির আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ সময়ে এসেছে এই প্রকল্প স্থানীয় লোকেদের আমন্ত্রণ জানায় নতুন প্ল্যাটফর্মগুলির সঙ্গে তারা কি করতে পারে সে বিষয়ে ভাবার জন্য তারা কেন কেবলমাত্র অপর একটি ঔপনিবেশিক শক্তি নয় এবং কিভাবে আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে তাদের মধ্যে বসিয়ে দিতে পারি যাতে সেগুলি আমাদের নিজেদের হয়ে ওঠে আনকোট কাজ যে প্রযুক্তি মনে করে একটি ভাষাই সবার জন্য খাটবে তার বদলে ভাষা প্রযুক্তিকে আঞ্চলিক ভিত্তিতে প্রতিষ্ঠিত কিন্তু বিশ্ব জুড়ে সংযুক্ত भाषा सम्प्रदायर प्रेक्षापट चाहिदा नक्शा और कल्पनार केंद्रे स्थापन करम्बडिड भाषागुलिर ब्राकेट मौखिक दृष्टिग्राह्य अंगभंगीमूलक पाठ्य डट डट ब्रैकेटक्लोज सम्पूर्ण व्याप्ति के अन्वेषण करते इंटरनेटर टेक्नोलजीगुलिर पूर्ण परिसर के सृजनशील भावे क्या लागान ज्ञान विविध रूप के सहजे और अबारित প্রকাশ করা যায় এবং ভাগ করে নেওয়া যায় আমাদের আদিবাসী জনগোষ্ঠীগুলির কাছ থেকে শিখুন কিভাবে আগামীর জন্য পরিকল্পনা করার পাশাপাশি সম্মিলিত ও সম্প্রদায়ের স্মৃতিকে সম্মান করে ভাষা প্রযুক্তির নকশা করা যায় চলুন আমরা পিছন ফিরে আমাদের ভবিষ্যতের দিকে হাঁটি